িয়া কৌমি ইন্ন হিল হয় চুজ্জুলিয় মচা ও ইন্নআল الحمد لله رب العالمين পরীক্ষার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং তিনি এটাও নির্ধারণ করে দিয়েছেন যে এই দুনিয়াতে আমাদেরকে অনেকগুলো কষ্টের স্তর পাড়ি দিতে হবে বিভিন্ন ধরনের বিপদ আপদের হতে হবে পবিত্র করে আনে আল্লাহ সোহান কসম করে বলছেন আমি মানুষদেরকে কষ্ট কষ্টসহ্য করার ক্ষমতা দিয়ে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি দুনিয়াতে মানুষদেরকে কষ্ট কষ্টসহ্য করতেই হবে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা আর পেরেশানির সম্মুখীন হতেই হবে একের পর এক বিভিন্ন ধরনের বিপদাপদ তার উপর আসতেই থাকবে সুতরাং কেউ যদি এমন জীবন চায় যে জীবনে কোনো ধরনের দুঃখ কষ্ট নেই যে জীবনে কোনো ধরনের বিপদাপদ নেই যে জীবনে কোন ধরনের পেরেসানি নেই তাহলে সে যেন আল্লাহর কাছে আবাস জান্নাতুল কামনা করে অনেক এমন রয়েছে যারা অসুস্থ বিভিন্ন ধরনের দুশ্চিন্তার শিকার অথচ তারা শতকষ্টের মাঝেও প্রফুল্ল চিত্তে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে মানুষের মাঝে চলাফেরা করে কারণ তারা এ সকল বিপদ জন্য তাদের হৃদয়কে উন্মুক্ত করে দিয়েছে তারা তাদের নিজেদের ব্যাপারে আল্লাহর তারা জানে এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে আর আখের কারণ তারা জানে এই দুনিয়াকে হয়েছে পরীক্ষার জন্য আরাম আয়েস আর ভোগ বিলাসের জন্য নয় তারা খুব ভালো করেই জানে প্রতিদিনের সূর্য যেভাবে অস্তমিত হয়ে যায় এই দুনিয়ার সূর্য একদিন অস্তমিত হয়ে যাবে আর এই বিশ্বাসী কঠিন বিপদের মাঝেও তাদের হাস্যজ্জ্বল থাকতে সাহায্য করে আবার কিছু মানুষ এমন রয়েছে যারা এই ধ্বংসাত্মক দুনিয়ার পেছনে ছুটতে থাকে দুনিয়ার সম্পদ উপার্জনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাদের চিন্তা ভাবনা ও দুনিয়া গ্রাস করে নিয়েছে অথচ তারা এত পরিশ্রম করেও দুনিয়ার জীবনে সুখী হতে পারে না তারা সব সময় হতাশায় ভোগে দুনিয়ার এই অর্থ সম্পদ আর বিলাসিতা কিছুতেই তাদের পরিতৃপ্ত করতে পারে না আর কিভাবে পারবে কেননা রাসুল অভিশপ্ত এবং এই দুনিয়াতে যা কিছু রয়েছে তাও অভিশপ্ত আল্লাহ পবিত্র কালামে মাজিদে এই দুনিয়াকে খেলনা আর ছলনা হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ তালা আমাদেরকে লক্ষ্য করে বলছেন এ জেনে রাখো দুনিয়ার জীবন হচ্ছে ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় সুতরাং প্রিয় ভাইরা দুনিয়ার জীবন নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই এই জীবনে দুঃখ কষ্ট থাকবেই তোমরা রাসুল সাল আলি আসাল্লামের জীবনের দিকে লক্ষ্য করো রাসুল সাল্লাম দীর্ঘ সময় ক্ষুদার্ত থেকেছেন তিনি কখনোই বসবাস করেননি বরং তিনি শিশুকালেই তিনি তার পিতামাতাকে হারিয়েছেন তার জীবৎ দশায় তার প্রিয়তমা স্ত্রী খাদেজারাদী আল্লাহ তালান ইন্তেকাল করেছেন তাকে তার দেশ থেকে ষড়যন্ত্র করে বের করে দেওয়া হয়েছে তার জীবৎ তার সাথীরা চোখের সামনে ক্ষতবিক্ষত করা হয়েছে রক্তাক্ত সাথীদের তিনি নিজ হাতে দাফন করেছেন বহুদের ময়দানে তিনি নিজেও রক্তাক্ত হয়েছেন অভিশপ্ত ইহুদীরা তাকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছে এত সব বিপদের মাঝেও তিনি হাস্যজ্জ্বল চেহারা নিয়ে মানুষের মাঝে বসবাস করেছেন কারণ তিনি জানতেন এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা ভোগ বিলাসের জায়গা নয় এজন্যই তো তিনি মৃত্যুর সময় বারবার বলছিলেন রফিক বালির আলা এই দুনিয়ার জীবন নয় আমি আমার পরম বন্ধুর সাথে জান্নাতে বসবাস করতে চাই এই দুনিয়ার জীবন নয় আমি আমার পরম বন্ধুর সাথে জান্নাতে বসবাস করতে চাই অনেকে অনেক সময় দুঃখ প্রকাশ করে বলে সে সেখানে কষ্টে আছে দুনিয়াবি ঝামেলা অসুস্থতা ঋণ বিভিন্ন ধরনের বিপদ আপদ একের পর এক লেগেই আছে আরামের জায়গা নয় একবার ইমাম মাহমদ বিন হাম্বাল রহিমুল্লাহকে তার ছেলে জিজ্ঞাসা করল বাবা আমরা কত কষ্ট করব আমাদের এই দুঃখ কষ্ট কবে শেষ হবে ইমাম মাহমুদ রহিমউল্লা জবাব দিলেন হে আমার আদরের পুত্র আমাদের এই দুঃখ কষ্ট সেদিনই শেষ হবে যেদিন আমরা তালাশ করছি তারা আসলে মরিচিকার পেছনে ছুটছি প্রকৃত শান্তির খোঁজ পেতে হলে আমাদের আখেরাত হতে হবে আল্লাহর ইবাদতের মাঝেই শান্তি খুঁজে ফিরতে হবে প্রিয় ভাই দুনিয়ার মানুষগুলোর খবর নিয়ে দেখো তুমি যার ব্যাপারে মনে করছো সে বড়ই সুখে শান্তিতে আছে খুবই আরামায়সে দিন অতিবাহিত করছে ভালো করে খবর নিয়ে দেখবে সে তোমার চেয়েও বড় অশান্তিতে আছে কেননা দুনিয়ার জীবনের বাস্তবতাই হলো বিপদাপদ দুঃখ কষ্ট চিন্তা দুশ্চিন্তা হতাশা অসুস্থতা দারিদ্রতা ঋণগ্রস্ততা এভাবে মৃত্যু পর্যন্ত একের পর এক বিপদাপদ লেগেই থাকা কেন আল্লাহ তালা পবিত্র কালামে মজি দে করেছেন সহ্য করার ক্ষমতা দিয়ে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি আল্লাহ কেন আমাদের এত পরীক্ষা করেন কেন আমাদের বিপদে ফেলেন আমার প্রিয় ভাই বোন আমরা যাতে দুনিয়া এসে আল্লাহ তালাকে ভুলে না যাই আমরা যাতে দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে আখেরাতের জীবনকে ভুলে না যাই এজন্য নেই আল্লাহ তাল্লাহ বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন করে আমাদেরকে আল্লাখ করেন জনই সালাব বলেন যদি আল্লাহ তালা বিভিন্ন ধরনের বিপদ আপদ দ্বারা মানুষদেরকে পরীক্ষায় না ফেলতেন তাহলে মানুষেরা আল্লাহ তালাকে একেবারে ভুলে যেত এবং কোন ধরনের আমল ছাড়া শূন্য হাতে আল্লাহর সামনে যে উপস্থিত হতো এবং কোন ধরনের আমল ছাড়া শূন্য হাতে আল্লাহর সামনে যে উপস্থিত হতো প্রিয় ভাই বোন বিতাপদের মাধ্যমে আল্লাহ সুভাহানা হ তালা আমাদের মর্যাদার স্তর্কে আর উন্নত করেন। হাদি সে বর্ণিত হয়েছে। রাসুলসাল্লাহ আল হিমাসা্লাম বলেন ইন আদ আমাল মা আয়দ আমিলভালা ও ইনল্লাহ ইদা হা্বা কওমান ইবে ফামান নদি আফালাহুর বিব বামামান সােতা ফলা হ চক্ত। নিশ্চয়ই বিপদাবদ বাড়ার সাথে সাথে মানুষের প্রতিদানও বাড়তে থাকে বিপদ যত বড় হয় আল্লাহর পক্ষ থেকে প্রতিদানও তত বড় হয় আল্লাহ তালা যখন কোন সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে বিপদের মাধ্যমে পরীক্ষায় ফেলেন যে সেই বিপদাবদ দেখেও সন্তুষ্ট থাকে আল্লাহ তাও তার উপর সন্তুষ্ট থাকেন আর যে অসন্তোষ প্রকাশ করে আল্লাহ তালাও তার উপর অসন্তুষ্ট হন হে বিপদগ্রস্ত মানুষেরা এই হতাশাগ্রস্ত মানুষেরা যারা মরণবেধি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছ যারা বিভিন্ন ধরনের অসুস্থতার সাথে পাঞ্জা লড়ছ যারা ঋণে জর্জরিত হয়ে কঠিন অভাবের মাঝে দিন অতিবাহিত করছ যারা প্রবাস জীবনে মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রী সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করছো যারা বিভিন্ন ধরনের পরিশ্রম করে হালাল উপার্জনের চেষ্টা করছ যারা ব্যবসায় লস খেয়ে হতাশায় ভুগছ আবার যারা চাকরির ব্যবস্থা হচ্ছে না দেখে দুশ্চিন্তার সমুদ্রে হাদিসে বর্ণিত হয়েছে রসুল সাল্লাম বলেছেন কোন মুসলিম যদি অসুস্থতা দুঃখ দুর্দশা ও বিভিন্ন ধরনের পেরেশানির শিকার হয় এমনকি কোন মুসলিমের পায়ে যদি একটি কাঁটাও বিদ্ধ হয় তাহলে আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র থেকে বিপদগুলোর মাধ্যমেও তার গুনমূহকে ক্ষমা করে দেন প্রিয় ভাই দুনিয়ার জীবনের এই দুঃখ কষ্ট দেখে হাউতাস করার কিছু নেই কারণ দুনিয়ার জীবনের বাস্তবতাই হচ্ছে এমন সুতরাং দুনিয়ার জীবনের বিপদাপদের ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে হবে তাহলেই তো আমরা যখন জান্নাতে প্রবেশ করব। তখন ফিরেস্তারা আমাদেরকে অভিবাদন জানিয়ে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক কেননা তোমরা বিপদ আপদে ধৈর্য ধারণ করেছ আর এই জান্নাত তোমাদের জন্য কতই না উত্তম আবাসস্থল প্রিয় ভাইবোন তুমি যদি তোমার জীবনের হিসাব নিকাশ করতে বর্ষ যে তোমার বিগত ৪০ বছরের জীবনে কয়টা দিন এমন কেটেছে যে দিনগুলোতে কোনো ধরনের বিপদাপদ বা চিন্তা দুশ্চিন্তা ছিল না তাহলে তুমি হিসেব করে এমন ৪০টা দিন হয়তো খুঁজে পাবে না যে দিনগুলো পেরেশানি মুক্ত একেবারে প্রশান্তির সাথে কেটেছে প্রিয় ভাই ও বোন এই দুনিয়াটা প্রশান্তির জায়গা না সেই জীবনের জন্য চিন্তা দুশ্চিন্তা যে সুখ শান্তি আর চির প্রশান্তি আল্লাহ আমাদের সকলকেই সেই প্রশান্তির স্থান জান্নাতুল ফিরদাউস নাসিফ করুন